ইদুল رَبِّهِمْ يَتَوَكَّلُونَ বিগত কল আলহামদুলিল্লাহ রব্দমিন ওসলা আশা ওসঈদুল মুসলিম নবীন মোহাম্মদ আসফা আজকে আমাদের তাফসি শুরু হচ্ছে সুরা আউবার পঁচিশ নম্বর আয়া থেকে আয়া নম্বর টোয়েন্টি ফাইভ আফ সুরা তাওবা আল্লাহাব আলমিন মুসলমানদেরকে আপনারা শুনে আসছেন তবুকের যুদ্ধ ফতে মক্কা মক্কা বিজয় খন্দকের যুদ্ধ বদের যুদ্ধ ওহাদের যুদ্ধ নবী করিম সাল্লাই দশ বছর ছিলেন এর ভিতরে অনেকগুলো যুদ্ধ জিহাদ করতে হয়েছে মোকাবিলা করতে হয়েছে আল্লাহ উৎসাহিত করছেন এরপরে মাঝে মাঝে করেছেন আল্লাহ তালা সেগুলো কারেকশন করেছেন ওহাদের যুদ্ধে বড় করেছিলেন কি করেছিলেন ওনার নির্দেশ অমান্য করে গণিমতের মালের জন্য স্ট্র্যাটেজাগা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছিলেন একটা বড় ক্ষতি হয়ে গেছে তাই না আবার মক্কা বিজয়ের পরেই তাইফের যুদ্ধ হয়ে গেল তায়েফে একটা যুদ্ধ হয়েছে তাই বাসীদেরকে নিয়ে অনাইন এলাকায় তাই বাসীরা এগিয়ে আসলো তিনি যখন লাম্বা বালাগা হাওয়া জেনু ফাথু মাক্কা মক্কা হাওয়া হলো তাই ফিরে একটি বড় কবিলা তাদের কাছে যখন খবর আসলো মক্কা বিজয় হয়ে গেছে মোহাম্মদ সাল্লাম সেখানে ইসলাম করেছেন কায়েছেন আখড়া উৎখাত হয়ে গেছে এখন এরা তো প্রমোদ গঞ্চে তারা মনে করছে যে তাদের প্রতি এখন আক্রমণ আসবে এর চেয়ে ভালো তারা এখনই মক্কা পর্যন্ত সীমাবদ্ধ থাকার জন্য মক্কা থেকে বিত করার জন্য তারা এগিয়ে আসছে আক্রমণ করতে হাওয়াদ মালিক সে এই তার নাম হচ্ছে মালিক ইবনে আউফ এই লোকটি হাওয়াজন কবিল সর্দার তাই এখানে সবচেয়ে বড় কবিল সর্দার সে কি করল শীকে ঐক্যবদ্ধ করল যে আমরা মোহাম্মদকে আক্রমণ করব। মক্কার দিকে রওনা হয়ে যাব এবং তাদের সঙ্গে কি করেছে ও সাকিম ও নিঃসায় আহম ও আউলাদ সঙ্গে নিয়ে আসলো শুধু তার সৈন্য বাহিনী না যারা লড়াই করবে এরা ছাড়াও তাদের স্ত্রী পরিবার গরু ছাগল যা আছে সব নিয়ে আসছে স্ত্রী পরিবার ছেলে মেয়ে বাচ্চারা গরু ছাগল কি যুদ্ধ করবে নাকি ওগুলো আনার কারণ কি চিন্তা করেন তো পিছু টাম থাকবে না আর যারা লড়াই করতে আসবে তাদেরকে মেসেজ দেওয়া হবে তোমরা যে লড়াই না করো তোমাদের বাচ্চা কাঁচা এগুলা সব তাদের এখন এই মহামারীদের দুশ্মনের শিকার হয়ে যাবে কাজে এদেরকে বাঁচাইতে হলে এখন যান দিয়ে লড়াই করতে হবে পিছনের দিকে পালনের চিন্তা করব না সব নিয়ে আসছে চিন্তা করল যে এইভাবে নিয়ে আসলে তার সৈন্য বাহিনীর মধ্যে যজ্ঞা সৃষ্টি হবে এবং তারা কিছুতেই পিসপা হবে না তারা কত নাম্বার ছিল তারা প্রায় কোন কোন রেওয়ায় তারা আট এসে ছিল। এবং কোন তারা আরো বেশি ছিল বারো হাজারের খবর এসেছে এরপরে তারা রসুল সালাম খবর এরকম পেলেন পাওয়ার পরে তিনি আব্দুল্লাহ আবি হাদ আল আসলামহুকে পাঠালেন গোয়েন্দা হিসাবে রিপোর্ট আনার জন্য তাদের খবর কি খোঁজ খবর নিয়ে আস তিনি এসে সব খবর দিলেন যে তারা তো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসে তারা মুসলমানদের বুদ্ধি যুদ্ধ করার জন্য একদম রেডি তখন রসুর সাল্লাম কি করলেন আর তিনি প্রস্তুতি নিতে বললেন এবং অনেক প্রস্তুতি নিয়ে তিনি প্রায় বারো হাজার সৈন্য নিয়ে আসলেন বারো হাজার বাহিনী ওনারা ওদের যদি আট হাজার আর মুসলমানদের বারো হাজার কাদের বেশি মুসলমানদের বেশি এই বারো হাজারের মধ্যে দশ হাজার হলো মদিনা থেকে আসা যে সমস্ত আর দুই হাজার হল মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছে এখান থেকেও তিনি আরো দুই হাজার রেডি হয়ে গেছে ঠিক আছে এবার আমরা আপনার পক্ষে লড়াই করব এতদিন আপনার বিপক্ষে করেছি আর আশেপাশের কিছু বেদিন সহ প্রায় বারো হাজার আসলো এবং তিনি মক্কা থেকে এই বারো হাজার বাহিনী নিয়ে এগিয়ে গেলেন তাইফের দিকে আলা রেখে গেলেন আতাব নামে একজনকে যে তুমি মক্কার ইনচার্জ মক্কা তো এখন ওনার কন্ট্রোলে আছে আবু সুফিয়ান সহ যারা যে ছিল তাকেও তিনিও এখন ইসান কবুল করেছেন তিনিও রসুল্লাহম সঙ্গে যুদ্ধ করতে অনা হয়ে গেছেন মক্কার গভর্নর দায়িত্বশীল হিসাবে আত্মাব তিনি রেখে গেলেন একটু পরে গিয়ে তারা দেখতে পেলা গাছ আছে এই গাছের নাম হচ্ছে জাত ওই আনওয়া কাছে আসলে ন মক্কার ন মুসলিম আশেপাশে বেদিনরা কিছু মুসলিম তারা দেখল যে এই গাছের মধ্যে অনেক কিছু লটকাইয়া রাখছে আপনার ওই মশ্রেকরা বিভিন্ন জিনিস লটকাই গাছের মধ্যে লটকালে লটকাইলে হবে বরকত হবে জীবনের মধ্যে এরকম কোন জায়গায় গাছে নাকি রাখছে যে কোন বলেন দেখি ঠিক কোন জায়গায় দেখছেন বস্তামীর মাজারে মাজারে বিভিন্ন গাছের মধ্যে নাম টাম লটকাইয়া রাখে বিপদ আপদ বলা মুসিফ থেকে বাসার জন্য মাজার ও পাহারা দিবে আমি গিয়েছি সাইপ্রাসে ইসলামিক প্রোগ্রামে সেখান থেকে চলে গেলাম নর্থ সাইপ্রাসে যেখানে একজন সাহাবিয়ার মাদার আছে বিন হান নবী কার্লা ফুফু ছিলেন ওনার মাজারে গিয়ে দেখি যে মাজারে যা বেদাত আছে আমাদের দেশের থেকে কয়েক গুণ বেশি আর আশেপাশে গাছ যতগুলো আছে কত কিছু তো লটকিয়া রাখছে ওখানে তো এরকম লটকানোর সেরেক এটা পুরনো জমানার সেরেক মক্কা থেকে বের হয়ে ওই বেদইনরা যখন দেখলো তারা ইসলাম কবুল করছে কেবল ফতে হে আল্লাহ ইসলামে কবুল করছে বুঝার আগেছে তো এখন ওই গাছের মধ্যে এত কিছু লটকে রাখছে মনে করলো গাছের মধ্যে এত কিছু আছে এটা তো অনেক ফজিলত হওয়ার কথা তো এখন কেউ কে এসে বললো এই ন মুসলিম রা ইয়ার আসুল আল্লাহ এই যে আল্লাহ না দা তা আনোয়াদ আল্লাহম দা তা আনুয়া গাছের একটা ব্যবস্থা আছে কিছু লটকানো যায় তো আমাদের লটকানো যেন কোন একটা গাছটা জোগাড় করে দিবেন না তিনি কি বললেন আল্লাহ আকবর কুলতুমিয়া দিহি কেরকম বলেছিলেন ওই রকমই তো তোমরা বললা আমার উম্মত হয়ে কেউ কেউ ভালো মুসলমানরা মূসা আলাহাম কাউম যখন ফের আউনের আক্রমণ থেকে আল্লাহ তালা পার করে দিলেন সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গেল নিরাপত্তার সাথে মনে আছে তো আর রাহন কি আল্লাহ ছিল দেখলো তারা গরুর পূজা করে এই গরুর পূজা দেখে তাদের এত পছন্দ হয়ে গেল তখন মুসা আল্লাহ সাল্লাম কে বলেন এ যা আল্লাহম আলেহান এই যে এদের এত সুন্দর বাবুদ আছে মূর্তি আছে গরুর পূজা করতেছে আমাদের পূজা করা কিচ্ছু নাই যে আল্লাহরে বাদাত করে কিছু তো দেখিও না তো দেখা দেয় এরকম কিছু একটা আমাদের করে তো মুসা আল্লা সালাম কি দুঃখ করে কি বললেন ইন হাহিরে যে আল্লাহ তোমাদেরকে ফেরাউন্ড হাত থেকে এই অত্যাচার থেকে পার করে আনলেন আর ফের তোমাদের স্বামীর ডুবাইয়া মারলেন সে আল্লাহর পরিবর্তে তোমাদের আরেক মবুদ্দি দরকার হয়ে গেছে তো এই মুসা আল্লাহ সাল্লামের কথা মনে করিয়ে দিলেন হে উম তোমরা কি মুসার কম এর মতো আমার সঙ্গে শুরু করেছ এরপরে তিনি আরো বললেন তোমরা তো যা দেখা যাচ্ছে ওই অন্য বিভ্রান্ত জাতির মতই তাদের প্রত্যেকটি পদক্ষেপকে তোমরা অনুসরণ করবা তারা যেখানে যেখানে করেছে আল্লাহর দিন থেকে সরে গিয়েছে পথভ্রষ্ট হয়ে গেছে বিভ্রান্ত হয়ে গেছে ওগুলো করে দেখা যায় তোমরাও তাদেরকে ফলো হবে তারা বিজাতির সংস্কৃতির অনুসরণ করবে তাদের তরিকা ফলো করবে মুসলিম উম্মত এই উম্মত সুন্দর ইসলাম কোরআন হাদিস তহিদ সুন্নতের তরিকা বাদ দিয়ে সে দেখে বেদাতের কোন কোন জাতির অনুসরণ করবে বিভিন্ন জাতির অনুসরণ করবে অনুসরণ করতে করতে তারা যদি কোন একটা বরকতের জন্য শিয়ালের ঢুকে সেখানে ওখানে গর্তের মধ্যে বরকত আছে এভাবে করে অন্য জাতিকে তোমরা অনুসরণ করবা এটা এ বাদাতের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে হতে পারে বিভিন্ন আচার অনুষ্ঠানে হতে পারে দু চার যে দেন আমাদের মুসলিম উম্মা এখন বিজাতীয় কালচারকে অনুসরণ করছে বলেন তো দেখি দু একটা এক্সাম্পল পয়লা বৈশাখে এই নর্দন কুর্দন নাচানাচি এই যে মেলার এই অনুষ্ঠান এগুলো আমাদের দেশে আপনাদের জমা আপনাদের বাবা দাদাদের জমা নাই বেশি কারা করতে হিন্দুরা করতে না মুসলিমরা করতো এখন হিন্দুদেরটা আমাদের জাতীয় উৎসব হয়ে গেছে একটা আর দু একটা দিন অন্য অন্য জাতির অনুসরণ কিভাবে করা হয় আমি একটা এক্সাম্পল দেই সবচেয়ে চাক্ষুষ কারো কাউকে স্মরণ করতে হলে কোন বীর সেনানী কোনো বড় নেতা পাতি নেতা বড় নেতা কোনো কিছু বিশেষ ব্যক্তির থেকে স্মরণ করে তার মৃত্যু দিবস উপলক্ষে মারা গিয়েছে স্মরণ করার জন্য কি করার ফর্মুলা আছে নিরাপত্তা পালন করে এরকম করে থাকো এক মিনিট নিরাপত্তা পালন করো তার প্রতি বিশাল সম্মান করা হলো এই এক মিনিট কোন একদিন নিরাপত্তা পালন করে থাকলে তার কবরের মধ্যে কোন লাভ হবে তে থেকে নিচ্ছে আমাদের শিক্ষিত যে ওই দুনিয়ার সব্য সমাজ তৎকাল তথা কথিত যারা এইগুলো করে তাদের থেকে এগুলো নাও আর আমাদের ইসলাম কি বলেছে তাদের জন্য কি করলে ফায়দা হবে দোয়া করলে ফাই আমরা পৌঁছবে কাছেতে এগুলো নাই তাদের কাছে দোয়া আছে দোয়া যদি করে পৌঁছবে কোনো লাভ হবে তো তাদের কাছে যেহেতু কিছু নেই যেটা আছে তারা সেটা করে না আমাদের কাছে যেটা আছে সেটা কি তাদের কাছ থেকে ভালো না একটু দুর্বল কত ভালো কপাল পড়া ভালো জিনিসকে ফেলে দিয়ে তাদের পচাটা নিয়ে যাচ্ছি দাঁড়িয়ে থাকিস কিছুক্ষণ আর মনে করি এটা খুব ভালো খুব উত্তম এটা সভ্যতার লক্ষণ এই হলো মুসলমান জাতির তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন তোমরা এরকমই করবে অন্যান্য জাতির এক একটা অনুষ্ঠানকে আচার অনুষ্ঠানকে তাদেরগুলোকে তোমরা পাল্টে নিবা নিজের দিন বাদ দিয়ে ও সেটা নিবা নিজের তহিদ বাদ দিয়ে সেরেক নিবা সনদ বাদ দিয়ে বেদাৎ নিবা নিজস্ব ইসলামের তরিকা আল্লা নবীর তরিকা বাদ দিয়ে অন্য সংস্কৃতি আমদানি করে করে নিজেদেরকে মনে করবা খুব ভালো করছ এই আমাদের মুসলিম উম্মা কি পরিমাণ যাচ্ছে তো এভাবে তিনি তাদেরকে বুঝালেন থামাই দিলেন অতঃপর নাহাদাম হাত্তা হাত ওয়া দিয়া হোনাইন তিনি তাই ফের কাছাকাছি হনাইন এলাকা এসে পৌঁছলেন এখন মুসলমানরা যখন আসলেন বিরাট জমা তাদের সংখ্যা বারো হাজার আর তাই বাসের সংখ্যা কত আট হাজার সংখ্যা বেশি কাদের মুসলমানদের মুসলমান এবার মনে করে এইবার তো আমাদের এই যুদ্ধে আর কোন চিন্তাই নাই কারণ এই মুদিনা থেকে আমরা বজার ওহদ খন্দ কে সবসময় কম ছিলাম নাম্বারের দিক থেকে তারা ছিল বেশি এবার তো আমরা আলহামদুল্লা বেশি হয়ে গেছি কম থাকা অবস্থায় আল্লাহ তালা বিজয় দান করেছেন এখন বেশি থাকা অবস্থাতে বিজয় হবেই আর চিন্তা আছে নাকি এই রকম একটা ধারণা চলে আসলো এত করে আল্লাহ না কমলো কমে গেল এখন কারণে কাছে আর দরখাস্ত নাই যে আল্লাহ তোমার ভরসা করছি এগুলো আর এত বলার দরকার নেই কেন কনফিডেন্স এসে গেছে এখন আল্লাহ তাল্লাহ বলেন যে এবারে শিক্ষা দেব এখন ওনারা যাচ্ছেন আসতে ধীরে যে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে সাধারণত যুদ্ধ শুরু হয়ে যায় সকালবেলা তো ওনারা আস্তে আস্তে করে যাচ্ছেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে দিকে ওরা কি করেছে চালাকি করে সকাল হওয়ার আকেই রাতের অন্ধকার থাকতে পাহাড়ের দন পাশের পজিশন নিয়ে রাখছে যেই ওনারা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন আর এই তুমুল তীরের বর্ষণ শুরু হয়ে গেল তীরের বৃষ্টি স্বচ্ছ ভঙ্গ হয়ে হাজিরা কে কোন দিকে জোর দিবেন আর রাস্তা খুঁজি পেলেন না মুসলামিন সমস্ত মুসলমানরা টিকে থাকলেন তিনি পানালেন না পিস হলেন না ওয়সা বাতা ওনার সঙ্গে অল্প কিছু সাহাবি মজবুতি সহকারে এই তীরের বৃষ্টির মোকাবেলায় টিকে থাকলেন সেখানে ছিলেন আবু হকু এবং জাইব ও আইমানিবিনঈদ এরকম করে ফজল আব্বাস মানে মোটামুটি অল্প সংখ্যক সাহাবি টিকে থাকলেন আর বাকিরা সবাই দৌড় দিয়ে দিকে জান বাঁচালেন কিন্তু রাসুল দাঁড়িয়ে আছেন শুধু দাঁড়িয়ে আছেন না তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দিকে তাকাচ্ছেন না তিনি তার যে খচ্চর যে বাগলা মিউল যে প্রাণীটা ছিল ওটার উপর তিনি বসাচ্ছিলেন এবং তিনি তার এই জানুয়ারটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দিয়ে আমি আব্দুল মোতালে নাতি আমি আল্লাহর সত্য নবী কোন মিথ্যার কোনো কথা নাই সামনের দিকে তিনি এমনভাবে এগিয়ে যাচ্ছেন ওনার চাচা আব্বাস রাজ আনহু বলেন যে আমি তো ভয় পেয়ে গেলাম উনি যেভাবে একলা এগিয়ে যাচ্ছেন তাদের আক্রমণের শিকার হয়ে যাবেন উনি শুধু ওনার জানুয়ারকে সামনের দিকে দৌড়াই নিয়ে যাচ্ছেন আব্বাস ডাক্তার ডাক দেন বাড়িতে রে দোয়ানে সামুরা গাছে নিশে কারা শপথ করেছিল যে আল্লাহ দিনের জন্য সামনে এগিয়ে যাবে কখনো পিছনে যাবে না কই তারা ডাক দাও কোথায় বদরি সাহাবিরা ডাক দাও ডাকো ডাকো এরপরে তিনি সবাইকে ডাকলেন আহ জোরে আওয়াজ দিলেন এবং এই আওয়াজে অনেক স্বাভাবিক শুনতে পেলেন যে নবী করিম সাল্লাহ দাঁড়িয়েছেন আল্লাহ খেয়াল তো করি নাই এখন গিয়ে হুঁসছে অনেকের ডাক শুনে যে আল্লাহ নবী তোমাদেরকে বলতেছে দর্জি করি আসো পিছনের দিকে চলে যাওয়া সামনের দিকে এগিয়ে আসো এই কথা শুনে তারা শেষ পর্যন্ত জোরে আসো যে যেখানে আসেন বললেন ইয়া আল্লাভ বাইক ইয়া আলাভবাহিক আমরা হাজির হয়ে গেছি ইয়ারা চলে আমরা চলে আসছি আরোবালি মাটি আর সেগুলোর মধ্যে দোয়া পরে তিনি ছেড়ে দিলেন সাহায্য বলে দিলেন পন রব্বা মুহাম্মদ তারা অবশ্যই পরাজিত হবে মুহাম্মাদের রবের কসম করে বলছি তিনি ছুঁড়ে দিলেন ছু মেরে এবং এর পর গেল যে এই প্রত্যেকটি কাফের এই তাদের যারা তারা মোকাবেলা করছিল তাদের সবাই চোখের মধ্যে গিয়ে বালু কণা পাথরের কণা গিয়ে ঢুকে পড়লো কারোর মুখের মধ্যে ঢুকে পড়লো খতখত করতেছে আর চোখ কষ লাচ্ছে এইগুলো করতে করতে এই মুসলমানরা তখন জমায়েত হয়ে পাল্টা আক্রমণ শুরু করে দিল এবং আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ রব আলিন তাদেরকে পরাজিত করে দিলেন আল্লাহ তালা মোসম্মকে বিজয় দান করলেন আল্লাহ তালা মোসম্মে আয়াতনাজ আল্লাহ তালা তোমাদেরকে কত জাগা সাহায্য করলেন হে উম্মত হে নবীর উম্মত বিশেষ করে ইয়াউমা হোনাই নিন দিবসে ময়দানে তাইফের যাওয়ার আগে যে হনাইনে যুদ্ধ হলো সেদিন কি হয়েছিল জানো আসুক তোমাদের মেজরিটি বাহিনী পেয়ে তাদের চেয়ে তোমাদের সংখ্যা বেশি এটার কারণে তোমাদের খুব কনফিডেন্স এসে গেল তোমরা খুব মতমায়ন হয়ে গেলে যে আজকে আমাদের বিজয় নিশ্চিত পেলাম তুমি কুমসাই আ কিন্তু তোমাদের সংখ্যার সংখ্যা নাম্বার বেশি তোমাদের কাজে লেগেছে কোন কাজে লাগেনি কুমল অর জমিনটা তখন ওই মুহূর্তে অল্প সময়ের জন্য পৃথিবীটা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল প্রশস্ত জমিনে জায়গা নাই তোমরা পালি বা আমরা কোথায় পালাবা জায়গা খুঁজে পাচ্ছিলি না ঈ তুমে অতপর তোমরা সবাই পৃষ্ঠ প্রদর্শন করি অনেকেই পালিয়ে গেলে ভেঙে চলে গেলে ময়দান ছেড়ে অতপর কি হলাল্লাহ তাহু রসু আতপর আল্লাহ তারা নাজির করলেন শান্তি প্রশান্তি মনের মধ্যে ভরসা রসুল এবং তার আল্লাহ রসুল এবং তার অনুসারী মুমেন্টদের উপরে আল্লাহ তালা অন্তরের মধ্যে শান্তি ঢেলে দিলেন তাদের ভয় চলে গেল তাদের মধ্যে মজবুতি এসে গেল তারা আবার জমায়ে হলেন আরো কি করেছেন জানো শুধু আল্লাহ শান্তি ঢেলে দিয়ে ছেড়ে দেননি তারা এমন সৈন্যবাহিনী করে দিলেন যা তোমরা দেখোনি আবার মুসলমানের জমায়েত হয়ে গেছেন আল্লাহ করে দিয়েছে। বদরের ময়দানও নাদিল করেছেন এই হনাইনের ময়দানও নাজিল করেছেন তোমরা দেখোনি এমনকি সাহাবিরে জিজ্ঞেস করেছেন যে তোমরা এইভাবে পরাজিত হয়ে গেলে ক্যামনে তাই বাসি তোমরা তো খুব বিরত্ব সহকারে এসেছিল বললো যে আরে আমরা তো চারি পেলাম না খালি সাদা পাগড়িওয়ালা কিছু এসে আমাদেরকে তারা করছে তাদের সামনে আমরা টিকতেই পারছি না পরে তারা ইসাম কবুল করেছিলেন যে তোমাদের পরাজয়ের কারণ কি আল্লাহ তারা আসলে ফেরিস্তা নাজিল করেছেন পরে আমরা বুঝতে পেরেছি যে এইরা থেকে আসলে এই কোন বাহিনী এগুলো মোকাবিলা করছি আমরা ওয়ান যারা জুনু দান্লাম তারা এমন বাহিনী নাজিল করেছেন যা তোমরা দেখতে পাওনি মুমেন্টাও দেখি তোমাদের পক্ষ থেকে তারা যুদ্ধ করে যাচ্ছে এটাই কাফেরদের শাস্তি হওয়ার কথা আল্লাহ তাদেরকে এভাবেই শাস্তি দিয়েছেন কিন্তু সেখান থেকে তাই অন্য যারা আত্মসমর্পণ করেছে ইসলাম কবুর করেছে পরে যুদ্ধ করতে আসছে দিনের বিরুদ্ধে পরে যখন সন্ধি করেছে আত্মসমর্পণ করেছে বন্দী হওয়ার পরে তহবাহ ইসলাম কবুল করেছে তাদেরকে আল্লাহতালা বলছেন আলা মাই অতপর আল্লাহ তালা তহবা করেন তাদেরকে যাদেরকে আল্লাহ চান অনেককেই এই তোমাদের হাতে মার খেয়ে কাফির হিসাবে জাহান নামে যাওয়া লাগেনি তাদেরকে আল্লাহ তফুৎ দিয়েছেন তারা কি করেছেন তহবা করেছেন ইসলাম কবুল করে ফেলেছেন তাদেরকে আল্লাহ নাদার দিয়ে দিলেন যে রিয়ালাইজ করে আল্লাহ রাস্তায় আসে তাকে মাফ করে দেন এমনকি যারা মিস্টেক করেছেন জোর দিয়েছিলেন পালিয়ে গিয়েছিলেন তাদেরকে আল্লাহ তহবা কবুল করেছেন মিস্টেক করেছেন আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি অনেক দয়াময় কেউ যদি আল্লাহর কাছে আসে আল্লাহ দু ছেড়ে দেয় আল্লাহ তালা রাহিম তিনি তাকে মাফ করে দেন আল্লাহ বলেন না যে কেন করেছিল তোর জীবনে ক্ষমা নাই এটা আল্লাহ বলেন না তিনি অপেক্ষা আছেন কখন কাফের হোক বেদিন হোক দিনের দুশ্মন হোক সে তো করে আল্লাহর কাছে আসবে আল্লাহ তালা মাফ করে দেবেন এরপরে নবী করিম সাল আলী আসাল্লাম গণিমতের মাল অর্জন হল যুদ্ধের ময়দানে তৎকালীন দুনিয়ার নিয়ম হিসাবে পরাজিত শত্রু বাহিনীর যে সমস্ত মাল সম্পদ টাকা পয়সা থাকে এগুলা সৈন্য মুসলিম সৈন্য বাহিনীর জন্য গণিমতের মাল হয়ে যায় এগুলাকে তিনি বন্টন করে দিবেন। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে তখনকার সন্ধ্যে বাহিনীর কোনো বেতন ছিল না এইগুলোই ছিল তাদের পাওনা এবং দুনিয়ার ওয়ার্ল্ড এর তখন এটাই ছিল সিস্টেম সেই তরিকায় তিনি বন্টন করে দেওয়ার জন্য যুদ্ধ শেষে কাদেরকে বেশি করে দিলেন শুধুমাত্র যারা নও মুসলিম মক্কার কোরআশ এবং বেদুইন যারা ছিল দুই হাজারের মতো এদেরকে ভাগ করে দিয়ে দিলেন যা গনিমতের মাল পাওয়া গেছে ও ঘোড়া গরু ছাগল সব তাদেরকে ভাগ করে দিয়ে দিলেন আর মদিনার লোকদেরকে কিছুই দিলেন না মদিনা থেকে আসছেন আনসারীরা মহাজের কিছুই দিলেন না তো যারা ভালো মানের সাহায্য সেটাকে তারা মেনে নেবে কোন কষ্ট আসলেও তারা কষ্ট হতম করে ফেলবে আল্লাহর আসছে আল্লাহ নবীর সঙ্গে কোনো ব্যবহৃ করবে না কিন্তু সবাই তো একরকম না কিছু দুর্বল মারা মুসলমান তো সব সমাজেই থাকে নাকি থাকে না থাকে তো তারা বলা বলি শুরু করলো কিছু থাকে আবার এই মোনাফেকরা চিন্তা করলে এটাই সুযোগ মোনাফেকদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের ক্ষতি করা তো তার মধ্যে একজন ছিল সে এসে বলল যে ইনাহা কেসমা এই যে এই বন্টন করা হয়েছে এটা দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাওয়ার মাকসুদ ছিল না পার্সিয়ালিটি করা হয়েছে নিজের কমকে পেয়েছে তো বহুদিন পরে করা এস নিজের গোষ্ঠী এখন চান্স পেয়ে তাদেরকে একদম ভাসাই দিছে দুষ্ট লোকে বললে আবার কিছু সরল লোক আছে এটা আবার খুব বিশ্বাস করে এগুলা সরল লোকদেরকে প্রতারিত করা ভরকাইয়ে দেওয়া কিন্তু সহজ সিধাসাধা মানুষ হ তাই তো বিশ্বাস করে ফেলে এই যখন এই লোক এক মন্তব্য এটা করেছে এক সাহাবে শুনলে তিনি বললেন এই কথা বলে সবাইকে ডাকো কিছু কিছু আনসাররা বিশেষ করে মদিনাবাসীরা কনফিউজ হয়ে গেছে সবকে ডাকো বিশেষ করে আনসারদেরকে তারাই তো মেজরিটি তারাই তো আমার আসল এই সমস্ত মদিনা তাদের দানমাল দিয়েছেন তিনি তাদেরকে ডাকলেন দেখে কি বললেন প্রথমে দেখে বললেন যে তোমরা কিছু কথা আলোচনা আমি হয়েছে শুনতে পেয়েছি আমি গরিবতার মাল তোমাদেরকে দিই নি মক্কা পাঠিদেরকে দিয়ে দিয়েছি আমি কেন দিয়েছি কি করেছি তার আগামী বলি আমি কি তোমাদেরকে পাইনি দোল লহাদুল্লাহ হবি তোমরা কি সবাই বিভ্রান্ত ছিলে না পথভ্রষ্ট ছিলেনা গোমরাহ না। আল্লাহ তালা কি তোমাদেরকে আমার মাধ্যমে হৃদায় দান করেননি ইউনাইটেড করেননি ইহার আসল করেছেন তোমরা অনেক হত দরিদ্র ছিল অনেকে আল্লাহ তালা ইতিমধ্যে কি তোমাদের অর্থনৈতিক অবস্থা কিছু ভালো করে দেননি ইহার আসল্লাহ সব করে দিয়েছেন আল্লাহ তোমরা মনে করেছ আমি কেন ওদেরকে গণিমতার মাল দিয়ে দিলাম আর তোমাদেরকে তাদেরকে আরেকটু মনটাকে নরম করার জন্য আমি এই কাজটা করেছি যাতে তারা অন্যদিকে কোন দুশন তাদেরকে ব্যবহার না করতে পারে তারা কিছু ছাগল উঠ ভেড়া নিয়ে মক্কার দিকে যাবে আর তোমার নবী মোহাম্মদ সাল্লা তোমাদেরকে নিয়ে মোদিনায় তোমরা তাকে নিয়ে মোদিনায় যাবে তোমরা কি খুশি না তখন সমস্ত সাহাবি চিৎকার করে লিডার সাহাবির আর আসলো আমরা খুশি তারা কান্না শুরু করে দিলেন হু করে ই আর আসল আমরা খুশি যে আপনি মোদিনায় যাবেন কেউ কেউ আশঙ্কা করেছিলেন মক্কা বিজয় হয়ে গেছে এখন কি তিনি আর যাবেন নাকি তিনি বলেছেন আমি কোনোদিন যে মোদিনার জমিন আমি গেছি আর কোনোদিন সেখান থেকে ফেরত আসবো না আমি তোমাদের মধ্যেই থাকবো তারা খুশি হয়ে গেলেন ভুল বুঝাবুঝি দূর হয়ে গেল তাহলে এখানে একজাম্পল একটা ইসলামিক জামাতে ইসলামিক সংগঠনের মধ্যে মাঝে মাঝে এরকম ভুল বুঝাবুঝি হতে পারে কোন সময় আঞ্চলিকতা সৃষ্টি হতে পারে কোন সময় একটা একটা মিস্টেক হতে পারে কোন সময় না বুঝতে পারে অপপ্রচার হতে পারে গুজব যেতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যদি নবী করি ইম সাল্লাহামের জামাতের মধ্যে হতে পারে আজকের জামাতের মধ্যে হবে না আমরা তো আরো দুর্বল হয়ে মাত্রই পারি লিডার তার উচিত না করতেন তা নিয়ে কত বড় হতো বিরাট ফেটনা হয়ে যেত উন্নতের ভিতরে ইউনিটি একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতো। তাহলে এখানে আমাদের জন্য অনেক লেসন আছে যারা ইসলামী সংগঠন পরিচালনা করবেন নেতৃত্ব দেবেন ফিতনা ফসাদ মোকাবিলা করবেন আভ্যন্তরীণ ভাবে কিভাবে এগুলোকে ডিল করবেন এখানে আল্লাহ এরপরে হচ্ছে আঠাশ রায় ইহালিনা আনু ইন্নাম মোশ্রিক কোনো না যাস এই ইমানদার গণ মশ্রিকরা অপবিত্র শেকের মধ্যে অপবিত্রতা আছে কাজে বই যে একটু আগে আমরা আয়াত শুনেছিলাম কত সপ্তাহে বা তার আগে সপ্তাহে তারা নাজাস অপবিত্র এই বছরের পরে এই অপবিত্র নাজাস নিয়ে নিয়ে তারা আর মসজিদে হারামে ঢুকতে পারবে না হারাম এরিয়ায় আর ঢুকতে পারবে না একদম কমপ্লিটলি নিষিদ্ধ আগামী হজে তারা আর থাকবে না এবং তাই আগামী হজে তারা আসতে তারা আসার নিষিদ্ধ ছিল ওই হজেই রসুল্লাহ সাল্লা সাল্লাম হজ করেছেন ওই হজেই তিনি হজ করেছেন পরে যে হজের পরে ওনার ইন্তিকাল হয়ে যায়। তো তারা নাজাস ইন্ত অপবিত্র এখন কোন ব্যক্তি যদি আহ ইসলাম কবুল করে এই জন্য তার জন্য ইসলাম কবুল করার পরে একটা কাজ আছে সেই কাজটা কি বলেন তো গোসল করতে হবে পাক হওয়ার জন্যে ফরাজ গোসল হয়ে গেলে পাক হওয়ার জন্য গোসল করা লাগে মহিলাদের মাসিক শেষ হয়ে গেলে পাক হওয়ার জন্য গোসল করতে হয় ইসলাম কবুল করলেও পাক হওয়ার জন্য গোসল করতে হয় এরপরে হচ্ছে আরেকটি বিষয়ে একটি হাদিস এসেছে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সুমামা নামে একজন বন্দী এসেছিলেন তিনি তাকে ইসলাম কবুল করে রাজি হয়ে গেল এখন বলে আমি ইসলাম কবুল করব আমি এখন রেডি হয়ে গেছি তখন তিনি কি বললেন ইসাম কবুল করার জন্য হা এতে আবি তলহা আমার হু আই গোসল করার পরে আল্লাহ তালা ওনাকে ইসলাম কবুল করার পরে বলেন আর বললেন যে তুমি আবু তালহার বাগান আছে সেখানে কুয়া আছে পানি উঠে ঘন্টা গোসল করে আসো ফাখা অতবার তিনি গোসল করলেন তারপর তিনি দুই রাখা নামাজও পড়ে ফেললেন নফল ওকে এতে এখান থেকে এই হাদিস থেকে দলিল নিয়েছেন মেজরিটি ওয়ালামারা যে ইসলাম কবুল করার পরে একজন নও মুসলিমের সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া উচিত সুমা তিনি ইসলাম কবুল করেছেন এবং রসুলাম বললেন লাকাত হাসনা ইসলাম তোমাদের এই লোকটি সুমামা তার ইসলাম কিন্তু ঠিক মতোই সুন্দর ইসলাম হয়েছে মনে করো না সে ইসলামটাকে কোন একটা স্বার্থের জন্য বা চাপে পড়ে প্রেসারে পড়ে করেছেন তা না সে মন থেকেই ইসলাম কবুল করে ফেলেছেন তাহলে এখানে এই একটা পাওয়া গেল এখন থেকেই ওই ওই আয়াত নাজিল হওয়ার পর থেকেই হারাম টেরিটরির ভিতরে আর কোনো নন মুসলিম প্রবেশ করতে পারবে না আপনারা যখন জেদ্দা থেকে মক্কার দিকে যান জেদ্দা শুরু হয়ে যায় এই বর্ডার কেউ দেখেছেন করাম সাহেবের রেয়ালের মতো একা লটকায় রাখছে এইটার একটু পরে লক্ষ্য করে দেখবেন একটু পরে ইমিডিয়েট পরে লেখা আছে একটা রোডের এক পাশে একটু পিলারের মত করে লেখা আছে বেদায়াত হারাম বেগিনিং অফ হারাম দেখেছেন হাতে খেয়াল করেননি তার আগে বেশ কিছু আগে রাস্তা ভাগ হয়ে ডাইনে বাই চলে যায় ডান দিকে বেদায় চলে যায় লেখা আছে নন মুসলিমস কোন নন মুসলিমের গাড়ি এদিকে আসলে তার গাড়ি সামনে আর যাবে না সে তাকে ডাইভাসন করে অন্যদিকে বাইরে চলে যেতে হবে কারণ ওই দিন থেকে আয়াত নাজার পর থেকে সেটা আর কোনো অমুসিমের জন্য প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল হারাম এরিয়া এবং হারাম এরিয়ার আপনি যারা হজে যাবেন হজের মধ্যে একটা হলো হারাম এরিয়া আর টা হলো মিকাত এরিয়া মিকাত কোনটা মিকাত আরো বাইরে যেখানে যা আগেই হেরাম করে নিতে হয় যেদ্দা মিকাতের ভিতরে না বাইরে মেকাতের বাইরে এই জন্য আগেই আমরা কি করি এহরাম পরে ফেলি প্লেনের ভিতরে করি আধা ঘন্টা আগে অথবা অন্য পরে হিতরে এয়ারপোর্টে করে নেই এ হল মিকা মিকাতে শুধু এহরাম করে যেতে হয় মেকাতের বাইরে কিন্তু হারাম এরিয়া আরেকটি রেস্ট্রিকশন আসে এক নম্বর নন মুসলিমের জন্য অ্যালাউড না দুই নম্বর হচ্ছে হারাম এরিয়ার সাধারণ গাছপালা এগুলা কাটা যাবে না যেগুলো ন্যাচারালি হয় এগুলাকে ঘাস টাস এগুলাকে রেখে দিতে হবে তবে কেউ চাষবাস করলে সে কারণে ক্লিন করতে পারবে গাছের পাতা ডাল কাটা যেগুলো করা ঠিক নয় বাড়িঘর করতে হয় কোনো কিছু করতে হয় তাহলে এছাড়া নর্মালি রেখে দিতে হবে পাক পাখালি এগুলোকে তাড়া করা যাবে না শিকার করা যাবে না রেখে দিতে হবে নিরাপত্তা অমান দেখালা দেখালাও কানা আমি নাম যে ব্যক্তি এখানে ঢুকবে মানুষ নয় পশু জানোয়ারও ডুববে তারও নিরাপত্তা আছে তাই না এগুলাকে লোকেরা গম দায়িত্ব তাড়া করতে দিবেন না কারণ পাখির জন্য নিরাপত্তা ঘোষণা করেছেন আল্লাহ হারামের পুরো হারামের এরিয়ার মধ্যে এদের নিরাপত্তা দিতে হবে ওখান থেকে পাখি স্বীকার করে খাইতে পারবেন না সব মিশে হ্যাঁ তবে পাঁচটা জিনিস যেগুলো ফাসেক জিনিস ওগুলোকে হত্যা করা যাবে সার বিচ্ছু তারপরে আপনার এক ধরনের চিকা বা ইঁদুর যেগুলো মানুষের খাওয়া দাওয়া নষ্ট করে তারপরে যে সমস্ত জানোয়ার মানুষকে আক্রমণ করে বাঘ ভালুক কিছু যদি পাওয়া যায় যেগুলো মানুষদের নিরাপত্তা এই এরকম কিছু জিনিসকে শুধুমাত্র হত্যা করা যাবে বাকি সব জিনিসকে নিরাপত্তা দিতে হবে। এরপরে কি মিন আল্লাহলি তোমরা যদি মনে করো যে নন মুসলিমরা বিভিন্ন কবিরা থেকে অনেক বেচা কিনা করতে হজের মৌসুমে বিভিন্ন সময় তারা এগুলো নিয়ে আসতো এখন তো আমাদের ব্যবসা বাণিজ্য হেভিলি এফেক্ট করে ফেলবে যে ব্রেক্সিট হয়ে গেলে ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে নাকি লাভ হবে এগুলা নিয়ে টা চলতেছে তাই না চিন্তা করলো যারা তারা চিন্তা করলো আমাদের বিজনেস যথেষ্ট ক্ষতি হয়ে যাবে জিনিসপত্র দাম কিছু করে দেয় কিনা কার সব বিজনেস তো মুসলমানরা করতেন না কিছু অমুসলিমও মাল নিয়ে আসতো নিয়ে চলে যেত এখন এটাতে একটা এফেক্ট করে ফেলবি কারো কারো আশঙ্কা হয়ে গেলো ফাইন্যান্সিয়ালি চিন্তা করা শুরু করে দিলেন তো আল্লাহ বললেন ফজলি তো আল্লাহ চাইলে তো তার দান থেকে তোমাদেরকে আল্লাহ যথেষ্ট স্বাবলম্বী ওয়েল অফ ধনী করে দিতে পারেন পারেন না পারে আল্লাহ তাহলে বলে দিলেন যে আল্লাহ চাইলে তোমাদেরকে ধনী করে দিতে পারেন অভাব অন পূরণ করে দিতে পারেন আল্লাহর বিধানকে মেনে না লাভ হলো না ক্ষতি হবে এটা বড় না আমার আল্লাহ যেটা বলেছেন সেটা মেনে নেওয়া বড় সময়ে না ও আত্মা না এটাই তো স্পিরিট হওয়ার কথা তোমরা করে করিনি হিসাব করো কেন কিছু লোক আছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য তাদের কাছে দুনিয়ার এক নম্বর টাকা পয়সা এক নম্বর দুনিয়ার মধ্যে এখন সবচেয়ে বড় বড় জিনিস কোনটা অর্থনীতি সমস্ত রাষ্ট্র নায়কদের পলিটিশিয়ানদের রাষ্ট্রের যন্ত্রের সবচেয়ে চিন্তা কোনটা অর্থনীতির কি অবস্থা তো এটা সারা দুনিয়ায় মানুষের মধ্যে আছে ব্যক্তিগত জীবনে অর্থের প্রতি মানুষের আকর্ষণ রাষ্ট্রীয় জীবনে অর্থ মানে হ্যাঁ যেন গোটা রাষ্ট্রের মেরুদণ্ড এটা নিয়ে তাড়াপা হলে সবার চিৎকার শুরু হয়ে যায় তো এই একই জিনিস তখন মুসলমানদের অনেকেই কনসার্ন হয়ে পড়লেন তো আল্লাহ তালা বলেন যে তাহল করো আল্লাহ তালা প্রতি আল্লাহর হুকুম মেনে না আল্লাহ চাইলে তোমাদেরকে তিনি সাবলম্বী অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধি এনে দিতে পারেন অভাব অনু দূর করে দিতে পারেন সেটা অকল রাখো কিন্তু আল্লাহ তালা বললেন না যে তোমাদেরকে আল্লাহ দিবেনি বলছেন ইনসা যদি আল্লাহ চান যদি আল্লাহ চান কথার মধ্যে আল্লাহ তালা বলেন যে যদি ইনসা আর না বলতেন তাহলে হবে সবাই বলবে যে আল্লাহ তো বলছেন ভালো করে দেবেন আমি এখনো ধনী হই না কেন কেউ যদি অভাবে থাকে তো আল্লাহ তালা যাকে যদি চান তাহলে আল্লাহ করবেন আর একেবারেই গ্যারান্টি হয়ে যাওয়া পরীক্ষা নিরীক্ষা তো আল্লাহ করবেন কাউকে দিবেন কাউকে দিবেন না কাউকে বেশি দিবেন কাউকে কম কাজে এটা আল্লাহর হাতে আল্লাহ তারা রেখে দেবেন তোমাদেরকে যদি এটা বলে যায় তাহলে তো আর আল্লাহ ধনে করে দিবেন যখন বলছেন তো আর ব্যবসা বাণিজ্য তো করা লাগবে না সবাই চুপ করে বসে থাকবে কে আল্লাহ তিবেনি আল্লাহ কিথে কথা বলেন নাকি এ আর কনফিউশন সৃষ্টি হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা ইনসা আবলে দিয়েছেন ইনসা অর্থাৎ কি যদি আল্লাহ চান তা আল্লাহ তালার ইন্সা আর আমাদের ইনসার মধ্যে কিন্তু আমরা কোনো কথা বলতেলে কি বলতে হয় ইনসা আল্লাহ ওই ইংসা কিন্তু ওই একই জিনিস তা আমরা ইংসা আবলিতে এই কারণে যে আমরা বলছি আর হয়ে যাবে আর করতে পারবো আর আসতে পারবো আর করতে পারবো কোনো গ্যারান্টি নাই আল্লাহ চাইলে আমাদেরটা হবে এটা আমাদের জন্য কিন্তু আল্লাহ তালা যেন আল্লাহ চাইলে তো আর আল্লাহ নিজের অলরেডি সমস্যা আছে কিন্তু এরপরে আল্লাহ না হয়ে যায় দুই নম্বর আল্লাহ ইনসা বলি তোমরা বলবো না কেন এইটা আরেকটা আছে যেকোনো কিছু ভবিষ্যতের কথা বলতে হলে কি বলতে হবে ইন্সা আল্লাহ তুমি এমন কিছু বলো না যে আমি কালকে করবো ইহ কাহফি আল্লাহ তারা বলেছেন না যে আমি আগামীকালকে কিছু করব এটা বলো না ইনসা আল্লাহ ইনসা আল্লাহ খবর পড়ে ওয়েদার ফোরকাস্ট যে আজকে রাত্রে কি হবে গরম বেশি পড়বে বৃষ্টি হবে আগামীকালকে ওয়েদার কেমন থাকবে উইকেন্ড এর ওয়েদার কেমন থাকবে এতে সে যেরকম আবহাওয়ার পূর্বাভাস দেয় ওয়েদার ফোরকাস্ট আরব দেশেও করে তবে সেখানে একটা জিনিস অ্যাড করে বেমাস আল্লাহ আল্লাহ চাইলে এমন হবে এটা একটা সুন্দর সময় কি হয় একজন্য বেমাসি আতিল্লা আল্লাহ মাসিয়া ছিল না একদিকে আসার কথা ছিল আর আরেকদিকে চলে গেছে কথা আইলে আইলে আসলো নাকি কি কি তুফান একটা আসে নাম দেয় কি কি কে এদিকে আসবে এদিকে আসবে দেখা যায় ওদিকে চলে গেছে এটা আল্লাহ তালার ইচ্ছার উপর নির্ভর করে তো ইনশা আল্লাহ খুব জরুরি মুসলমানদের এই কথাগুলা মনে রাখা দরকার যে কোনো কিছু আমি করব কালকে আসবো কালকে দেখা হবে সব সময় কি বলা দরকার ইনশা আল্লাহ অথবা বেমাসিয়া অথবা বে ইদিন আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম থাকলে আমি কালকে আসবো ইনশাল এটাও ইনশা আল্লাহর মতই অর্থ এটা বলা দরকার তো অনেক সময় আমরা এগুলো অভ্যাস করিনি এই কথায় কথায় ইনশা আল্লাহ কথায় কথা মাসা কথা কথায় কথায় আলহামদুলিল্লাহ তো যেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে সেখানে আলহামদুলিল্লাহ যেখানে ইনসা আল্লাহ বলতে হবে সেখানে ইনসা আল্লাহ তো আমি একটা ছোটকালে আমরা একটা সাহিত্যের কিতাব পড়েছিলাম ইনশা আল্লাহকে নিয়ে সেখানে সম্ভবত বা কুরাতুল আদবে পড়েছিলাম তারা মাদ্রাসা লেখাপড়া করেছেন তো এক লোক আহ গরু কিন্তু বাজারে যাচ্ছে পাকড়ে টাকা নিয়ে আজকে আমি গরু কিন্তু যাচ্ছি দেখা যাক একটা গরু দেখে এখন ফাঁকে দিয়ে পকেট মার চান্স নিয়ে গেছে নিয়ে দিছে সব নিয়ে গেছে এখন তারপরে আর তো গরু কিনতে পারেন ইনশাল টাকা চুরি হয়ে গেছে আমরা এই জন্য কথায় কথায় আল্লাহকে আল্লাহ আল্লাহর উপরে তা অকল করা আল্লাহর উপরে ভরসা করা যে এই দুইটা আয়াতের তিনটা আয়াতের মধ্যে কি পেলাম প্রথমে কনফিডেন্স হয়ে গেছিল মুসলমানদের আমরা বারো হাজার তারা আট হাজার এবারে বিজয়িত হবে এরকম মাঝে মধ্যে আমাদের যখন কনফিডেন্স হয়ে যায় আমার অনেক ম্যান পাওয়ার আছে আমার অনেক লোকজন আছে আমার অনেক টাকা পয়সা আছে আমার অনেক কিছু আছে আমার সব দুনিয়া লাইন আমার হাতের মধ্যে আছে কখন যে আল্লাহ সব নাই করে দিবেন খবর আছে এই জন্য যে কোনো অবস্থাতে নিজের উপর অতিরিক্ত কনফিডেন্স নিজের প্রস্তুতির উপরে ভরসা করা যাবে না আল্লাহ আল্লাহর ভরসা আল্লাহ চাইবে হবে এটা শুধু মুখে যে আমার এত প্রস্তুতি দেখা যায় যারা আমরা একটু বক্তা বার্কা আছি খুব প্রস্তুতি আজকে এমন প্রস্তুতি নিচ্ছি আজকে মাইক ছটাই ফেলাম পরে আলোচনা করতে দিয়েছে হাতাহাতি লাগে কি রে কি কোন জায়গায় পয়েন্ট খুঁজে পাই না কেন আর যেদিন আপনি দেখবেন যে প্রস্তুতি যাইনিছি না আনিছি আমার আল্লাহ তফিক দিলেই তো হবে আল্লাহ আপনি তৌফিক দিয়ে ভালো কথা যেটা কবুল কবির সেটা মুখ দিয়ে বের করে দিয়ে দেখা যায় সেদিন ভালো হয় প্রস্তুতি কম থাকলো আল্লাহ খুব দরকার আপনার যে কোনো কাজের জন্য দা কিছু দরকার আপনি সবজন্য চেষ্টা করবেন চেষ্টা চেষ্টা করে তারপরে আপনি সমস্ত প্রস্তুতিকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ এই যে এত কষ্ট করে সব রেডি করেছি সব ঠিকঠাক করে ফেলেছি কিন্তু আল্লাহ আমি এগুলো সবগুলো থেকে সব কিছু পাল্টা হয়ে যেতে পারে আল্লাহ আমি না হলে এটা হলে তাওকল আবার কেউ কেউ আছে যে কয়েকজন কোন আকল করা তো খালি আল্লাহর প্রতি আকল করতে নিষেধ করা হয় নাই এই বলা হয় নাই তুমি তোমার কাজ করো এরপরে আল্লা উপরে এক তাহাবি বললেন এত তাও কথা শুনলাম এখন আমি যে উঠটা বেঁধে রাখবো রাখতে হবে নাকি আল্লাহর তাওকল করব আর বেঁধে রাখলে তাওকলের পরিপন্থী হয়ে যায় তো যদি তাওয়াকল করো তো বাঁধো কেন এইরকম হবে নাকি আমি কি উটটা বাঁধবো না আমি ছেড়ে দিয়ে আর বোঝা আমার আল্লাহ হেফাজত করবেন তখন তিনি কি বললেন যে একাক্কল আল্লাহ তুমি আগে উঠে বাঁধো এরপরে আল্লাহরপুরে তাওয়াকল করো যে আল্লাহ আমার উঠটাকে হেফাজত করেন আপনি উঠ বাঁধতেও হবে তাওয়াকলও করতে হবে শুধু বাঁধলে হবে না ওখান থেকে ফসকে মেরে বের হয়ে যেতে পারে চরে নিয়ে যেতে পারে আল্লাহর ফুর তাওকল লাগবে আর আল্লাহরপুর তাওয়াকল করার অর্থে যে আমার আল্লাহরপুর তাওকল করছে আর অসুবিধা কি উঠ আর যাবে তাবে না না উঠকে বাঁধতে বলেছেন আল্লাহ তালা দুটাই করতে হবে এটা নাম হলো পূর্ণাঙ্গ তাওয়াকল এই তাওয়ার কমতি কিন্তু আমাদের প্রায়ই হয়ে যায় আমরা সবসময় বিভিন্ন রকম বস্তুগত প্রস্তুতি মেটেরিয়ালিস্টিক প্রিপারেশন অনেক প্রায়োরিটি দেই মনে করি এইগুলো যত বেশি করবো আমার যত বেশি কনফিডেন্স সৃষ্টি হয়ে যায় কিন্তু আসলে প্রকৃতভাবে আল্লাহ রবুল আলমের উপরে তাবাক্কলের পরিমাণটাকে বাড়াইতে হয় এরপরে এই উপলক্ষে কিছু হাদিস ইমাম কর্তব্য নিয়ে এসেছেন যে করা লাগবে এখানে কেউ যেন ভুল না বুঝে আল্লাহ ধনী করে দিবেন আল্লাহ করবেন কিন্তু আমাকেই কাজ করতে হবে সুরা জুমু আল্লাহ তালা কি বলেছেন যখন জুমার নামাজ শেষ হয়ে যায় এখন তুমি আগ পর্যন্ত না পড়া পর্যন্ত আজান হয়ে গেছে একদম বেসা বন্ধ করে দাও আল্লাহর দিকের দিকে দৌড় দাও নামাজ পড়ো আর বেসা করোনা জুমার দিনে দোকান খোলা রাখা এই আয়ের যে হারাম হয়ে তবে নামাজ যদি শেষ হয়ে যায় সালাতু ফোন ফির নামাজ শেষ হয়ে গেলে আবার জমিনে তুমি ছড়িয়ে পড়া দোকানে চলে যাও তোমার চাকরিতে চলে যাও এই জন্য মুসলিম দেশে শুক্রবারে জুমার পরে আবার কাজে মানে জুমার সময় কাজ অফিস আদালত দোকান পাট খোলা থাকাটা ইসলামের কোরআনের স্পিরিট এর খেলাফ কাজ আবার যদি চায় তারা জুমার পরে খুলতে নো অবজেকশন এরপরে তোমরা আর আল্লাহ লুকিয়ে রেখেছেন কোথায় রাখছেন খুঁজে খুঁজে বাইর করো আমাকে আল্লাহ রিজিক দেবেন কোথায় রেখেছেন সেখানে আমাকে দিতে হবে কাজে রেখেছেন জবে রেখেছেন বিজনেসে রেখেছেন আমাকে কষ্ট করে সেটা অর্জন করতে হবে এই তো ইসলাম যারা মনে করে আমি আল্লাহর করি কাজ কর্ম করে না এটা কিন্তু না হান আল্লাহ বলো সুযোগ পেলেই আশ্রাক ফির পড়ো আবার আমাদের সময় গেছে আবার চলে আসো এই কাজ করার ব্যাপারে অনেক ফজিরাতের খবর আসছে যেমন যা অর্জন করে তার রেজিক জোগাড় করে এই রেজিক্ট আল্লাহ তাল কাছে অত্যন্ত মোবারক রেজিক্ট অত্যন্ত পবিত্র রেজিক্ট কিন্তু একজনকে খাওয়ায় এক ভাই ধনী আরেক ভাই ধন কম সেটা চেষ্টাও আমার ভাইটা আমার কিছু দেবেই তার উপরে ভরসা করে পড়ে আসে তার রেজেকের তুলনায় তার ভাই রেজেকটা অনেক উত্তম এজন্য মুসলমানরা কর্মজীবী হবে কাজ যতটুকুন করা যায় ততটুকুন করবে তিনি এক্সাম্পল দিলেন নাবি আল্লাহ নবী সালাম। তিনি নিজে বাদশাহ ছিলেন তাই না দাউদ আলাহাম বাদশাহ ছিলেন নবী ছিলেন তিনি নিজে হাতে কিছু কাজ করে টুপি সিলাই করে বা কপি করে এগুলা তিনি নিজের ইনকাম জোগাড় করতেন আল্লাহ নবী দাউদ আল্লাহ আল্লাহ তালা এরকম করে এরপরে তেজারতের কথা আল্লাহ মোসাম তেজারত করতে বলেছেন এবং তেজারত শব্দটা ব্যবসা বাণিজ্য মানুষের এদিকে বরকত বেশি দেয় এই জন্য আখেরাতের খবর দিতে গিয়ে আল্লাহ বলেছেন হাল আব্দকে এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসা কঠিন আজাব থেকে তোমাদেরকে রেহাই দেবে আখেরাতের জন্য ইমান আমলে সালে এগুলো করতে বলেছেন তাহলে তেজারত শব্দটা অনেক ভালো সেন্স এসেছে কারণ এক তেজারাতের মাধ্যমে অনেক লোকের রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যায় যুদ্ধ অবস্থায় যারা ইমান আনে না আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি তাদের সঙ্গে তোমরা এবং প্রতি যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে লড়াই করো যারা আল্লাদেরকে হারাম করে দিয়েছেন এবং তার আল্লাহ সেগুলোকে হারাম হিসাবে কবুল করে নেয়বজিয়া মোহাম্মদ তারা যতক্ষণ পর্যন্ত না এই ইসলামকে কবুল না করে অথবা জিজিয়া কর দিতে রাজি না হয় ততক্ষণ লজ্জিত হয়ে পরাজিত হয়ে অপমানিত হয়ে ট্যাক্স না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের ওই সময়ের মুসলিম রাষ্ট্র নবী করিম সাল্লা নেতৃত্বে যেটা হয়েছিল ওই সময়ের কথা বলা হয়েছে আজকের আধুনিক রাষ্ট্রে এইভাবে এটা কতদূর কিভাবে কার্যকরী হবে সেটা শান্তিপূর্ণ অবস্থার জন্য এই আয়াতগুলো আসেনি এটি এসেছে একটি যুদ্ধ অবস্থা এবং মুসলিম স্টেটে যখন এই ধরনের অথরিটি কায়েম হবে সে অবস্থায় এখন কোন মুসলিম রাষ্ট্রের কোন ইসলামী নিয়ম নীতি নাই বিধায় এটা সেখানে এই কানুনগুলো নিয়মগুলো কার্যকরী হবে না এটা মনে রাখতে হবে আউট অব কনটেক্সট আমরা যেন কেউ যেন আবার এগুলোর ব্যাখ্যা অপব্যাখার দিকে না যায়